الذي أصره الله بالحق بشغيل ونزيل وداعيا إلى الله بإذنه وصراج منير أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث أدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدساتها وكل مهدسة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار وكما قال عليه الصلاة والسلام يقول الله عزم قائل ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم المبينات من بعد ما جاءتهم المبينات وأولئك لهم عذاب عظيم يوم تبيض وجوه وتسود وجوه فاما الذين اسودت وجوههم كفرتم بعد ايمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون واما الذين بيضت وجوههم ففي رحمة الله هم فيها خالدون سماحته بصدقي সুদিমন্ডলী শুরুতেই আমরা আল্লাহ আল্লাহ করে আমাদেরকে একত্রিত হওয়া তফিক দিয়েছেন এজন্য আমরা আল্লাহ রাবুল আলমিনের শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা অনেকদিন আগেই শুরু করেছিলাম একটি বিষয় মনে একটি আলোচনা হয়েছে সেটি হচ্ছে আহরুসুন জামাতের আকিজার ক্ষেত্রে যেই মূলনীতিগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা শুরু করেছিলাম এবং এই খুব ছোট সম্পর্ন গুরুত্বপূর্ণ এতে তিনি আহরুসুন জামাতের বিভিন্ন ক্ষেত্রে যেই মূলনীতির উপর আহরু সুন জামাত প্রতিষ্ঠিত সেই মূলনীতিগুলো তুলে ধরেছেন তো আমরা এই মূলনীতির শুরুতেই আমরা যে বিষয়টি আলোচনা করেছিলাম সেটি হচ্ছে আকিদার কয়েকটি মনিক পয়েন্টের কথা বলেছিলাম আপনাদের যারা উপস্থিত ছিলেন তাদের হয়তো খেয়াল আছে যারা উপস্থিত ছিলেন তারা বলতে পারবেন না বিষয়টি আমরা বলেছি যে আকিদা আসলে মারাত্মকভাবে আক্রান্ত হয়েছে বিভিন্ন ধরনের অন্য বিষয়ের মাধ্যমে তার মধ্যে চারটি বিষয় বা পাঁচটি বিষয়কে আমি সেখানে উল্লেখ করেছি সর্বপ্রথম আক্রিদা আক্রান্ত হয়েছে এলমুল ফাইল সেফা দর্শনটাকে আকৃদার মধ্যে এবং এটার উপর খুব গুরুত্ব আরোপ করা হয়েছে আকিদার চেয়ে অনেক বেশি আল্লাহ আব্বুল আলমিনের জাতকে প্রমাণ করার জন্য আল্লাহ আব্বুল আলমিনের শেফা আলোচনা করার জন্য প্রত্যেকটি ক্ষেত্রেই দেখা গিয়েছে যে এলমুল মান্তেকের অগ্রাধিকার দেওয়া হয়েছে এই জন্য আকিদার পরবর্তী সময়ে যে বইগুলো আছে বা যে সংকলন আছে সেগুলো যদি কেউ পড়ে তিনি এটা পার্থক্য করতে পারবেন এটা কি আকিদার বই বই হচ্ছে যুক্তিবিদ্যা লজিক বলে তো এভাবে মানতেক দ্বারা আক্রান্ত হয়েছে মানতে তারপর আরেকটি আইল এর মধ্যে অনুপ্রবেশ ঘটেছে আরেকটি আইল এর মধ্যে আরেকটি জ্ঞান বা নলেজ এর মধ্যে এসেছে সেটি হচ্ছে আইল মুামী শরিয়তের সাথে সামান্য ইসলামের মধ্যে সংকলন করা হয়েছে এবং আকিদার সাথে এটাকে জড়িয়ে দেওয়া হয়েছে আকিদার অনেক মৌলিক বিষয় সাউফ এর সাথে সম্পৃক্ত করে দেওয়া হয়েছে দেখা গিয়েছে যে আগে যার আলোচনা আসলেই তার সৌফের এই নিয়ে আলোচনা করা হয় তাকে এবং সেগুলো নিয়েই খুব দীর্ঘ আলোচনা হয় আরেকটি ভয়ঙ্কর জ্ঞান যেটাকে যে সম্পর্কে আমি বিস্তারিত কিছু কথা আপনাদের সামনে বলেছি সেটি হচ্ছে কালাম এ কথা নাম শুনেছেন কিনা আমার কেউ শোনেন নাই এজন্য জন্য কঠিন হয়ে যাবে আলমুল কালাম স্বীকার করার জন্য যে জ্ঞানের আবিষ্কার করেছে এবং যে জ্ঞানের মধ্যে এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে এলমুল কালাম সেটা হচ্ছে কি এমুল এবং আকৃদা বলতে সর্বশেষ পর্যায়ে আর আকৃদা নেই উপেক্ষা করা হয়েছে সম্পূর্ণরূপে বাদ দেওয়া হয়েছে যা আলোচনা আছে সবগুলো আল্লাহ কালাম নিয়ে আল্লাহ রাবুল আলমিন কথা বলতে পারেন কি পারেন না আল্লাহ রব্বুল আলমিনের কথা হতে পারে না তারপর আল্লাহর কথা হলে সেটা কোন ধরনের হবে ষয় বললাম যেহেতু আল্লাহ রাসুল সাল্লাহ ইসলামের সাহাবিরা কোরআন করিম নাজিল থেকে আরম্ভ করে মানে কোরআনে কালিমের মানে ইসলামের পরিসমাপ্তি পর্যন্ত একদিনের জন্য কোনো সাহাবি এই প্রশ্ন করেন নাই আল্লাহ রাসু সাল্লা সাল্লাম কে মানে কালাম আল্লাহর যে কালামটা কোন মস্যকে সে আশ্রয় চায় এই মর্মে যে তোমরা তোমরা তাকে আশ্রয় দেওয়ার জন্য তোমরা তাকে আশ্রয় দিবে যাতে করে সে আল্লাহর শুনতে পায় আল্লাহর বলতে বুঝানো আল্লাহর বলতে বুঝানো যে এই মূল কালাম বলতে আসলে এখানে কোনটা গুপ্ত হয়েছে আর আল্লাহর কালাম কিভাবে বলতে পারে আল্লাহর কথা কিভাবে বলতে পারে এর কারণ হচ্ছে সাহাবিরা আল্লাহর কালামকে আল্লাহর কালাম হিসেবে বিশ্বাস করেছেন এর অতিরিক্ত প্রয়োজন নেই যেটা প্রয়োজন নেই সেটা প্রশ্ন করেন না যেটা প্রয়োজন নেই সেটা প্রশ্ন করতেন না এটা সেটা সাবিদমান হাজ যেটা আমাদের জন্য কোন প্রয়োজন নেই এই আইন শিখারও কোন দরকার নেই এই আইন আলোচনা করারও কোন দরকার নেই এই জন্য ফওয়ায়ের মধ্যে শেখুল ইসলাম রহমতুল্লাহ গুরুত্বপূর্ণ আপনারা ফওয়ায় দেখে নেবেন তারা উপকৃত হবে দশটি বিষয়গুলো এমন জ্ঞান যে জ্ঞানের সাথে আমলের কোন সম্পর্ক নেই আমলের কোন দরকার নেই এমন জ্ঞানের কোন দরকার আছে কিনা আমাদের এই জ্ঞান শিখলে লাভ কোন দরকার আছে যেমন আল্লাহ সুন্দর তারা আদম আলিমকে জান্নাতে যখন থাকতে দিলেন থাকতে দিয়ে আল্লাহ বললেন যেখানে স্বাচ্ছন্দ্য তোমরা সেখান থেকে আহার করো সেখান থেকে তোমরা বক্ষণ করো কিন্তু ওলা পর জিজ্ঞাসা যারা নির্দিষ্ট করে দিয়েছেন দেখাই যে এই গাছ গাছের নাম বললে আদম আলীসমে সিদ্ধে একটা গাছের নাম যদি আমাকে বলে দেন যেটা আমি চেনি না তাহলে আমি আদৌ এটাকে ইন্ডিকেট করতে পারবো না যে তারা শরীর বই করতে পারব না আল্লাহ তারা নির্দিষ্ট করে বলতেছেন ওলাটা করা দেওয়া এই গাছের কাছে যেও না এই গাছের কাছে যে না আল্লাহ তারা এভাবে নির্দিষ্ট করে দিলেন এখন এই গাছের নাম কি এই গাছের ফল কি গাছটা কি ছিল এটা করে মধ্যে সাবি আরো কষ্ট করবো এটা নিয়ে এমন একটা কয়াল জ্ঞান কটা রয়েছে আমুলের কেউ সম্পর্ক নেই যেমন একটা প্রশ্ন উত্থাপন করা হয় তাকে আল্লাহ রাসুলসুল্লাহ ইসলাম সম্পর্কে আমাদেরকে প্রশ্ন করতে করতে এত এই প্রশ্ন শুনলে মাঝে মানে মেজাজ আর মানে সাম্যাক রক্ষা করা যায় না রাসুল উল্লাহ ইসলাম তৈরি কিনা মানে কোন জাহে সেটা আল্লাহ করেছেন পুরাণ একাডেমিটা সাক্ষ্য দিচ্ছে রাসুল মানুষ ছিলেন একেবারে সব বেশ এরপরে এসে উন্মতের এক বিভ্রান্ত মিষ্টি বারবার প্রশ্ন করতেছে জিজ্ঞেস করতেছে রাসুল কি ছিলেন কিনা আচ্ছা যদি নূর তোমার ফায়দাটা কি যদি রাসুল নূরে ধরে নিলাম মানে ঠিক আছে রাসুল নূরে হলে তার সুবিধাটা কি রাসুলের পূজা করতে বলছে কিনা রাসুলের ইবাদত করতে বলছে কিনা সুতরাং যদি সে নূর করে রসুল সাল্লাহ এবাদত তার করতে পারবে না এত বিভ্রান্তির কারণ হচ্ছে একটাই সেটা হলো আসলে শতান আমাদেরকে এই এমন দিকে নিয়ে যায় এমন পথের দিকে সুতরাং আমাদেরকে দাবিত করে যে পথের দিকে আমরা পরিচালিত হলে আমরা আমল থেকে বঞ্চিত হয়ে যাব থেকে বঞ্চিত হয়ে যাব। যাবো আক্রিদা সম্পর্কে কথা বলতেছিলাম যে আসলে আখিদা এক মহা সংকটে আক্রান্ত হয়েছে মানে অনেকগুলো বহিরাগত জ্ঞানের মাধ্যমে আক্রান্ত হয় শেষ পর্যন্ত আখিদা কি জিনিস সে রাসুল সাল্লাহ ইসলামের বিপক্ষে অবস্থান নিচ্ছে এর কারণ কি আসল কারণ হচ্ছে তার কাছে আকিদা বলতে কোন জিনিস নেই তার কাছে সত্যিকার অর্থে তার অন্তর মধ্যে আকিরা যে একটা জিনিস থাকার কথা ছিল সেই মূল বিষয়গুলো তার কাছে নেই এই জন্য মূলত আকিদার ক্ষেত্রে সবচেয়ে বড় বিভ্রান্তির মধ্যে রয়েছে আমরা আকৃতার উপর কথাগুলো আলোচনা করার পরে এগুলো আলোচনে এই কথাগুলো গত ক্লাসের দীর্ঘ আলোচনা হয়েছে বিস্তারিত আমি আলোচনা করেছি আমার খেয়াল আছে তারপরে যে বিষয়টা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে আকিদার সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের সামনে এসে যায় এই পয়েন্টটি হচ্ছে আকৃদার যারা সত্যিকার সহি ইসলামী আক্রিদার অনুসারেই তাদেরকে এক পরিচয়ে তাদেরকে আহসূন্যত জামাত বলা হয়ে থাকে তাদেরকে এক পরিচয় আহসুনত জামাত বলা হয়ে থাকে কিন্তু আহসুনত জামাত এর অর্থ এই নয় যে মানে আহসুনতর জামাত নাম দিলেই তিনি আহসূন্যতার জামাত হয়ে যাবেন বরং এই আকিদাটা পোষণ করলেই এই আকৃদা যদি তার মধ্যে তিনি ধারণ করে থাকেন এই আকৃদাকে যদি ধারণ করেন তাহলেই তিনি আহ শুনতর জামাত হবেন জামাতের কোন গ্রুপ থাকবে না আহ সুনোতল কোন দলের নাম নয় কোনো গোষ্ঠীর নাম নয় কোন নেতৃত্বের নাম নয় আহলো জামাত হচ্ছে একটা ম্যান এবং একটা আমলের নাম এটা একটা মেথোলজি একটা বা কর্মনীতি আর কিছু কর্মের নাম হচ্ছে আলোচনতা জামাত না করে যদি তিনি আলোসনতা জামাতের মাথার উপর লিখে রাখেন মাথার উপর এখন বর্তমানে বিভিন্ন ধরনের হ্যাঁ বিভিন্ন ধরনের সাইনবোর্ড মাথার মধ্যে যদি কেউ মাথার মধ্যে আলোচনতা জামাতের এই ধরনের সাইনবোর্ড নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরেও তাহলেও কিন্তু তিনি জামাত হতে পারবেন না আলোচনার জামাত হওয়ার কোন অবকাশ তার নেই এর খেয়াল রাখতে হবে আলোচনত জামাত হতে হলে তাদেরকে বলা হয়েছে কেন বলা হয়েছে এই এই পয়েন্টটা আমরা এর আগের কথাগুলোতে আলোচনা করেছি তারপর লেখক যেহেতু এই বইয়ের মধ্যে এই দৃষ্টি আকর্ষণ করেছেন এই জন্য আমি এখানে আলোচনা করব। কিন্তু আলোচনত জামাতের উপর আমরা দীর্ঘ আলোচনা করেছি আপনার যারা এখানে ক্লাসে অংশগ্রহণ করেছেন তারা হয়তো বলতে পারবেন লেখক বলেছেন যেম আসাবো আহলো সুন জামাতের পরিচিতি এরকম বলেছেন যে আহলোসনত জামাত হচ্ছে ওই সমস্ত ব্যক্তিবর্গ ওই সমস্ত গোষ্ঠী যারা যার উপর আসরুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজের জীবনকে পরিচালিত করেছেন এবং আসরুল্লাহ সাল্লাহ সাহাবিরা সবাই যেই কাজের উপর যেই কর্মনীতির উপর কর্ম পদ্ধতির উপর অথবা যে কর্মের উপর জীবন জীবনযাপন করেছেন সেটাই যারা অনুসরণ করে থাকে তারাই আহলোসনতা জামাত যারা এর উপর থাকবে তারাই কি আলোচনীতা জামাত এদেরকেল সাহুল এদেরকে আলোচনা তো জামাতে বলা যেতে পারে শুধু আল জামা হিসেবে পরিচয় রয়েছে রাসুল্লাহ সাল্লা যখন জিজ্ঞেস করা হলো তিয়াত্তরটি ফেরকা সম্পর্কে যখন আপনারা জানেন যে আজকের মধ্যে রাসুল্লাহম এই কথা বললেন যে তিয়াত্তরটি ফেরকা হবে আহ্জামাতের আরেকটা পরিচয় সংক্ষিপ্ত পরিচয় হচ্ছে আল জামাহা এই জন্য কেউ যদি আহম সুন জামাত পরিচয় দেয় নিজের এই পরিচয়টুকু যেহেতু সুন্না দ্বারা সাব্যস্ত হয়েছে তাহলে এটাকে বে বলার নেই এটাকে সুল্লাহ সাল্লাহ দিয়ে পরিচয় দিয়েছেন আর জামা শব্দ দিয়ে পরিচয় দিয়েছেন তাদেরকে আহরু সুন্না বলা হয়ে থাকে শুধু আহরুসূন্না বলা হয়ে থাকে আমি আমার খেয়াল আছি মনে হয় এটি অনেক আগে আলোচনার মধ্যে বলেছিলাম যে মূলত ইসলামী আকৃতার ইসলামের যে মৌলিক যে আকিদা এবং যে মানহাজ মানহাইজ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ উম্মের জন্য রেখে গেছেন এই গোটা মানহাইজটাকে এক বাক্য এক বাক্যে কি বলা হয় আশ্না এই জন্য সর্বপ্রথম আকিদার উপর যতগুলো সংকলন হয় তৈরি হয়েছে সবগুলো শঙ্করের নাম হচ্ছে কি আশ্না শুধু কিতাবসূন্যা কিতাবনা বলতেও বোঝায় আকিদার বইকে কিতাবসূন্য বলতে বোঝায় আকিদার বইকে ইমাম আহমদ উন্নুর রহমতুল্লাহ রেখেছেন তারপরে সুন্না এই বিষয়ের উপর লিখেছেন সুন্না দ্বারা মূলত বুঝানো হতো কোনটাকে তৌহিদকে এবং আকিদাকে বুঝানো হতো তৌহিদ এবং আকিদাকে বুঝানো হতো এই জন্য আহমদ সুন্না বলা হতো যে এরা সুন্না এবং তৌহিদের পন্থী অনুসারে আর সুনার মাধ্যমে মূলত কোরআন এবং হাদিস দুটাই শূন্যের মধ্যে ইনক্লুডেড কোরআন এবং হাদিস দুটাই শূন্যের মধ্যে ইনক্লুডেড যখন শূন্য বলা হবে তখন রসুন সুল্লাহ ইসলামের গোটা জীবনের প্রত্যেকটি অংশ তাদের মধ্যে কি করবে সামিল করবে সেখানে কোরআন অন্তর্ভুক্ত হবে কি হবে অন্তর্ভুক্ত হবে এই জন্য শূন্য এমন মানহাজ যে মানহাজের মধ্যে মূলত রসুল্লাহ সুল্লাহ ইসলামের গোটা জীবন যে মানহাজের মধ্যে রয়েছে এই জন্য আমি আলোচনার মধ্যে আলোচনা করতেছিলাম তাই দেখি আজকে আপনি পরীক্ষা নিয়ে নাকি কে বলতে পারবেন কি বলছিলাম উনি পারবেন আপনি পারবেন মনে আপনি ছিলেন না হ্যাঁ খুব সূক্ষ্ম একটা আমার মনে হয় আপনি পারবেন কি বলছিলাম হ্যাঁ আমি সেখানে বলেছিলাম ইমাম মালিক মহমদুল্লাহ রায়কে যখন প্রশ্ন করা হয়েছিল যে ইমাম মালিক মহমদুল্লাহ রায় আপনি বলুন সুননা এবং হাদিসের মধ্যে পার্থক্য কি সুন্না এবং হাদিসের মধ্যে পার্থক্য কি তখন ইমাম মালিক মাহমুদুল্লাহ রায় বলেছেন যে আহাদিস বা আল্লাহাদিস যদি কেউ হয় তাহলে সে বেদা করতে পারে সে নিজের নাম দিয়ে সে বেদাত করতে পারবে কিন্তু আহাদিস শূন্য যদি হয় সে কখনো ভেদাভ করতে পারবে না করলে সে আহ নয় সেই যদি একটি বেদায়িত করে তাহলে সে হাদিস সুন্না নয় এই জন্য সুন্না এবং হাদিসের মধ্যে পার্থক্য হচ্ছে যে সুন্নার অনুষ্ঠান করবে সে সব বেদাতের সাথে তার সম্পর্ক থাকতে পারবে না কিন্তু অনুষ্ঠান করলে সে হাদিসে ভক্ত আহিস ছিলেন আপনারা জানেন ইমাম রহমতুল্লাহাদ আবু আহিম দোকানের ওস্তাদ কথা বললাম একাধিক হাদিস হাদিস যখন আপনার হাদ আবুনাই হাদদাসান আবু নো হাইম আবু নো তিনি হয়েছেন আব্দুল আলাই ছিলেন কিছুটা সুফিবর্েন কতজন মানে বোখারিমারির কতজন মোতাকালফি মানে বিতর্কিত রাবির রায় রয়েছে বোখারি শহীর মধ্যে কতজন এগুলোতে এখানে আমরা আলোচনা করেছি বলে গেছে যারা মোতাকাল্লাফি কতজন রয়েছে এত মানে যাচাই বাছাই মানে চালুর দিয়ে যাচাই বাছাই করে এটাকে একবারে মেঘ করার চেষ্টা করার পরে তারপরে এর মধ্যে মানে মধ্যে এরা সবাই আল্লাহ এরা সবাই আল্লা কথা না কি আমাদেরকে তো যাচাই করার দরকার নেই যাচাই ছাড়াই অবস্থা খারাপ আমাদের কথা আলোচনা করতেছিল এটা আলোচনা করতে তখন তার সময়ের কথা যে সময় যাচাই করার সময় ছিল তখন তারা এই পর্যায়ে ছিলেন বুঝে আসছে তারা ও পর্যায়ে ছিলেন এবং তারা জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে সুন্নতের অনুসরণ করবে আর সূন্য ব্যক্তি যদি একটিও মেধা হয়ে থাকে তাহলে তিনি সুন্নার অনুসরণ বলতে পারবেন কিনা কিন্তু যদি আদিস বলতে পারবেন যদি সূন্যার অনুসরণ নাও করে এবং মানে ইমাম যিনি তিনি তো সুদকেই মানে আড়াল করে দিয়েছে। ব্যাংকের যে সুদ আছে না এটা তো আদিসের মধ্যে নাই সুতরাং এটা এভাবে বহু কারণ দৃষ্টিভঙ্গিগত পার্থক্য করতে পারে ব্যক্তিগত পার্থক্য মানে ইত্যাদি বিষয় রয়েছে যাই সেটা আমাদের আলোচ্য বিষয় নয় আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই জন্য তাদেরকে আহলুসূন্যের মধ্যে এসেছে মানরাগেসূন্যই ফেলাইসা মিনী যে আমার সুন্দর থেকে বিমুখ হলো যে আমার সুন্নত থেকে মুখ ফিরে নিল ফেলাই মিন্ন সে আমার অন্তর্ভুক্ত দেখেছেন সুনত কে এত বেশি গুরুত্ব দিয়েছেন আলোচনা করেছি তারপরেও আহ সুন্দর জমাতের পরিচয় গিয়ে সালফে সাহেহিন কখনো তাদেরকে আহল্লাহ বলেছেন বন্যার মধ্যে পাওয়া যায় তাদেরকে আহল্লাহ আদিজ বলেছেন আহল্ল উত্তেবা বলেছেন আখ্যায়িত করা হয়েছে আলু এর্তেবা বলা হয়েছে যেহেতু তারা ভেদাৎ করে না এর্তেবা অনুসরণ করে তাকে এই জন্য তাদেরকে আলু এর্তেবা বলা হয়েছে এগুলো বলা হয়েছে এদের আরেকটি পরিচয় রয়েছে এই পরিচয়টুকু মূলত সল্ফে সালিহিনের সময় খুব বেশি প্রসিদ্ধি লাভ করেনি কিন্তু মানে ইদানিং অথবা বলা যায় এর আগেও অবসর ছিল মানে মানে পরবর্তী শতাব্দীগুলোতে এর পরিচয়টি বেশি মানে বহুল প্রচারিত হয়েছে বহুল प्रसार लाभ करफ अथवाफुलेसू सल्लास्ल साहबी कारण सहबी मूलत सत्यार अर्थे मानी यथाथा इसलाम अनुसरण कर আর খালাফ হলে যে পরবর্তীটি এসেছে পরবর্তী অনুসারে যারা আগে কে বলা হয় কি খালাফ বলা হয় খালাফ সালাফ হচ্ছে যারা আগে চলে গেছে খালাফ যারা পরে এসেছে খালাফ আর স্যালাফের মধ্যে পার্থক করছে সালাফ বলা হয়ে থেকে ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা যথাযথ করেছে আর খারাপ হতে ব্যবহৃত খারাপ হতে হয় খালাফটা অর্থাৎ আপনি যেমন আমার পরবর্তী স্থলাভিষিক্ত হবেন স্থলাভিষিক্ত হয়ে আমি যে মানহাজের উপর আমি যে কর্মনীতির উপর আমি যে পদ্ধতির উপর মানে আলোচনা বা যে পদ্ধতির উপর আমি মানুষদেরকে রেখেছি বর্ণনা করেছি বা যে দাওয়াতি কাজ করেছি আপনি এসে সেটাকে পুরা উল্টাই দিলেন তাহলে আপনি হলেন খারাপ আপনি খারাপটা হয় খারাপ যারা তারা অর্থের মধ্যে পরিবর্তন সাধন করে থাকে বা কাজের মধ্যে পরিবর্তন সাধন করে থাকে কিন্তু সারাফ হচ্ছে যারা সত্যিকার অনুসরণ করে অতিক্রম করে গিয়েছে সাহাবিদেরকে প্রথম সারাফ বলা হয় থাকে সাহাবিদের পরবর্তী সময়ে সাহাবিদের সাথে ইনক্লুড হয়েছে ওই সমস্ত ব্যক্তিরা যারা সরাসরি অনুসরণ করে অতিক্রম করেছে এবং তবে তাবিম এদেরকে এক কথায় যখন বলা হয়ে থাকে তখন সারাফ এবং সারাফা বলেছে আরে হি আমার আমল এটা বোঝানোর জন্য সারাফ শব্দ ব্যবহার করা হয় থাকে এটা বোঝানোর জন্য সারাফ শব্দ ব্যবহার করা থাকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে মূলত আকিগার মৌলিক যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলোর ক্ষেত্রে যেই মেথোডোলজির আমরা অনুসরণ করি যাই মেথড আমরা অনুসরণ করে থাকি সেই মানহাজ হচ্ছে মূলত সালফেস আলিহীনের মানহাজ সে মানহাজ কার মানহাজ যে মানহাজের মধ্যে কোন ধরনের বক্রতাও নেই যে মানহাজের মধ্যে কোন ধরনের যুক্তি নির্ভর কোন বক্তব্য নেই যে মানহাজ রাসুসাল্লা যেভাবে রেখে গিয়েছেন সেভাবেই অনুসরণ করা হয়েছে কিন্তু সালফে আলিহীনের এই মানহাজকে অনেকে অনুসরণ করতে বিশেষ করে আকৃতার ক্ষেত্রে যখন আশায়ী এবং মাতুরিরা যখন আকিদার কাছে পদ্যস্ত বিভ্রান্ত হল তখন আকিদার এই বিষয়টি নিয়ে যখন আশারি এবং মাতুরীদের সাথে বিভিন্ন সময় গোলামাইকার আনুষ্ঠান জমাতুর গোলামাই তার বসলো বসে তাদের সাথে আলোচনা করলো তখন তারা কোন ধরনের জবাব দিতে পারলো না এবং তারা সাহাবিদের যে আকিদার রয়েছে সে আকিদার সাথে যখন দেখল তারে যে তায়িলাত রয়েছে তার যে ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে আল্লাহর সিফাত নিয়ে যে আলোচনা রয়েছে এগুলোর সাথে সাহাবীদের যে আমল রয়েছে অথবা সাহাবীদের যে আকীদা রয়েছে আকীদার সাথে কোনো মিল এবং সিফাতের ক্ষেত্রে আল্লাহুল তৌফিদের ক্ষেত্রে আকৃতার ক্ষেত্রে শারফ্দের এই তরিকা আসলাম এটা নিরাপদ এ কথাটা না আসলে ভালো লাগে আমরা কি ভালো না খারাপ কারণ আপনার তো আসলে হাতি করতে বুঝতেছে তারা আসেছে। তাদের পদ্ধতি যেটা এই পদ্ধতি হচ্ছে আহ ও আহ অধিকতর জ্ঞান সম্পন্ন অধিকতার কজ্ঞা যুক্তি সম্পন্ন বলেছে মানে মধ্যে সামঞ্জস্য বিধান করতেছে সলফেস আলহীন যে আকৃতার উপর ছিলেন এই আকিদাটা হচ্ছে কারণ জ্ঞান উপর নির্ভর করে তো তারা আকৃতা পোষণ করেছেন মানে এখানে দেখানো হচ্ছে যে সলফেস আলহিন আহমদ পেয়েছিল তারা আহমদ এবং ভরত হয়েছিল তারা আজরা সুসমুল্লাহ আজারা সুসম যে আকিটা পোষণ করেছে সে আকিদাকে নিয়েছে দিয়ে যুক্তি তর্কের প্রয়োজন হয় এবং আঁকিটার মধ্যে সেই যুক্তি তর্কের অবতারণা ঘটালো বুঝে আসছে কিনা এটা সবচেয়ে বড় বিভ্রান্তিকর বক্তব্য সবচেয়ে বড় বক্তব্য এখানে শাহাব্দকে খাটো করে দেখানো হয়েছে মূলত কোন সময় এই উন্মাতের ততদিন পর্যন্ত হৃদয় প্রতিষ্ঠিত থাকতে পারবে না যতদিন পর্যন্ত ম্যানহাজের দিক থেকে এবং আকিদার দিক থেকে এবং তালাক্ষীর দিক থেকে পয়েন্ট আলোচনা করলো একটা হচ্ছে ম্যানহাজ কর্মনীতি যেটাকে ম্যাথোলজি বলা হয় তাকে ম্যান হচ্ছে আকিদা আকিদা হচ্ছে বিশ্বাস মৌলিক যেই আমাদের মানে চেতনা মূল্যবোধ যেগুলো রয়েছে সেগুলোর সাথে তারপর আরেকটা হচ্ছে দলিল গ্রহণের ক্ষেত্রে আরেকটা হচ্ছে তালাক্ষি এই চারটির যতক্ষণ পর্যন্ত তারাহীন না করবে ততক্ষণ পর্যন্ত কোনদিন হৃদায়ত লাভ করতে পারবে না কোনদিন সঠিক পথের উপর প্রতিষ্ঠিত হতে পারবে না কোনদিন সঠিক পথের উপর কে হতে পারবে না প্রতিষ্ঠিত হতে পারবে না এই ইমাম মালিক আহমতুল্লাহ সুন্দর বলেছেন মানে শেষ উম্মাতের উম্মাতের অনুসারে যারা হবে তারা ততক্ষণ পর্যন্ত সংশোধিত হতে পারবে না ততক্ষণ পর্যন্ত তারা সংস্কারের মানে নামে সংস্কার লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা ওই পন্থার অনুসরণ না করবে যে পন্থা তাদের পূর্বসূরি যারা ছিল তারা অনুসরণ করেছে সেই পন্থার যতক্ষণ পর্যন্ত অনুসরণ না করবে ততক্ষণ পর্যন্ত নিজেরা সংশোধন হতে পারবে না মূলত আমরা যদি সংশোধন চাই আমরা যদি হৃদায়ত চাই আমরা যদি সত্যিকার মানে আকিদার সহী আকৃদা চাই তাহলে আমাদেরকে প্রত্যাবর্তিত হতে হবে কোথায় ওই সালাফের দিকে কোথায় প্রত্যাবর্তিত হতে হবে সালাফের দিকে প্রত্যাবর্তিত হতে হবে এই জন্য মূলত এই আকিদাকে আকিদার এই আকৃদার মানহাজটা হচ্ছে সালাফের মানহাজ এই আকিদার মানহাজটা হচ্ছে কাজের মানহাজ এটা গালি হওয়ার কথা ছিল না কিন্তু শব্দটার মধ্যে এমন একটা সমস্যা এটা রাজাকারের মত হয়ে গেছে শব্দটা কি হয়ে গেছে রাজাকার হয়ে গিয়েছে বুঝে আসছে কিনা তাহলে রাজাকার কিন্তু খারাপ অর্থ নয় শব্দের অর্থ কিন্তু কি ভালো শব্দ কি হয়ে গেছে খারাপ হয়ে গেছে এই জন্য এটা মারাত্মক অর্থে বেরোতে হয়েছে ঠিক কঠোর ভাবে এখন সালাফি এটাও একটা গালির মতো সালাফি আকিদা তাহলে সালাফিরা এগুলো করে এটা গোলজ সালাফদের দিকে সম্পর্কিত করার পরে যে আকিদা আহ হয়ে থাকে সেটাকে মূলত সারাফদেরকে বুঝানো হয়েছে অন্য কাউকে বোঝানো হয়নি আল্লাহ রাসুল সাল্লাহ সাহাবিদেরকে বুঝানো হয়েছে অন্য কাউকে বুঝানো হয়নি আসুন এরপরে লেখক প্রথম আলোচনার মধ্যে প্রথম পার্টের মধ্যে যেটি যে কথাগুলো আলোচনা করেছেন সেটা হলো প্রথমে আলোচনা করেছেন কিছু কাওয়ায়দ কিছু নিয়মাবলী এবং কিছু মূলনীতি সেই ম্যান হাজির তালাকটি বলে স্তেদ লাল স্তেবলাল ডেল গ্রহণ এবং শৈরতের বিধান লাভের ক্ষেত্রে শৈরতের বিধান গ্রহণের ক্ষেত্রে আমরা কি মূলনীতি এবং কি নিয়মাবলী অনুসরণ করব কি মূলনীতির অনুসরণ করব কি কাওয়ায়দ এবং ওসুরের অনুসরণ করব সেই কাওয়াজ এবং ওসুলগুলো প্রথমে আলোচনা করেছেন এখানে সর্বমত্রী বারোটি কায়দা এবং আলোচনা করেছেন এগুলো দলিল গ্রহণের ক্ষেত্রে এবং তালাকি ক্ষেত্রে আমরা শরীর একজন বলে দিলেন যে শরীরের এই বিধানটা এটা না যাইজ এটা জায়স ন বলে দিল এখন এটা যাই কৃষির ভিত্তিতে বলেছেন এর দলিলটা কিভাবে নিয়েছেন এটাকে বলা হয় ইস্পুল লাল দলিলটা কোথেকে গ্রহণ করেছে সেটা কি কোরআন থেকে দলিল দিয়েছেন না সুন্দর থেকে দলিল দিয়েছেন কিসের ভিত্তিতে দলিল দিয়েছেন এবং কিভাবে দলিল দিয়েছেন আর এই তালাক্কিটা এই যে হুকুমটা গ্রহণ করলেন এই হুকুমটা কৃষির ভিত্তিতে গ্রহণ করেছেন এর লেখক মানে গুরুত্বপূর্ণ সরলমট বারোটি মূলনীতি বারোটি নিয়ম আলোচনা করেছেন প্রথম এক নম্বর প্রথম যে পানটি আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে মাস দারুল আইন যখন প্রণয়ন করা হয় তখন এই আইনগুলোর একটা উৎস থাকে নাকি একজন আইন ঘরের মধ্যে বসে দরজা হওয়া বন্ধ করে একেবারে বাতি নিয়ে তারপর লেখা শুরু করে যায় মানে এগুলো আইন হয়ে যাবে আইন যদি মানুষের জন্য হয়ে থাকে তাহলে এর একটা একটা উৎস থাকে পৃথিবী একেবারে প্রাচীনতম আইন থেকে আরম্ভ করে যতগুলো আইন আছে যেমন আমাদের দেশের আইন যখন রচনা করা হয় বা আমাদের দেশের সংবিধান যখন রচনা করা হয় তখন বেশিরভাগ খেয়াল করা হয় তাকে ব্রিটিশ যে ল ছিল সেটাকে সামনে রেখে সেই অনুযায়ী মানে সেটাকে কি করা হয় তাকে সংকলন বা তৈরি করা হয়ে থাকে সেক্ষেত্রে যেহেতু মুসলিমদের জন্য করা হয়েছে মুসলমানদের ইসলামী যে আইনগুলো আছে সেগুলো তারা দৃষ্টি আকর্ষণ করেছে বা সেগুলোর দিকে দৃষ্টি নিক্ষেপ করেছে ঠিক অন্য পৃথিবীর সব যখন আইন রচনা করা হয় তখন এটা উৎস উৎস থাকে ইসলামী সুহিতের হুকুম ইসলামী সুহের ফরজিব সুনাফর মুস্তাহাদ এগুলো হুকুম দিবেন এই হুকুম এবং ইসলামী শরীরতার মধ্যে কোনটা করণীয় কোনটা বর্জনীয় ইসলামী শরীরতার মধ্যে কোনটা আমার আকিজা হবে কোনটা আমার আকিদার ক্ষেত্রে আমাকে মানে আকিরা পূষণ করতে হবে কোনটা আমাকে অবিশ্বাস করতে হবে কোনটা আমাকে বিশ্বাস করতে হবে কোনটা আমাকে মেনে নিতে হবে কোনটা আমাকে ছেড়ে দিতে হবে এই সব কিছুর এই সব কিছুর ক্ষেত্রে আমাকে যে উৎসের অনুসরণ করতে হবে সেটা হচ্ছে আমার মাসদারুল তালাকি বা মাসদারুল আকিরা আকিরার মন যে আহ কি হবে মন যে উৎস কি হবে সেই উৎস সম্পর্কে আমাদেরকে জানতে হবে এই উৎসটা হচ্ছে প্রথম পয়েন্ট এই উৎস লিখক এখানে উল্লেখ করেছেন তিনটি পয়েন্ট আলোচনা করেছেন আকিজার জন্য এই তিনটি পয়েন্ট এক নম্বর হচ্ছে আল্লাহর কিতাব আল্লাহ আব্দুল্লাহামী কিতাব এটা আকিজার জন্য দলিল এবং মজদার উত্তাল আহত সুন্দর জামাতেরা আকিদার কথা বলছি আমরা কিন্তু যখন আলোচনা করেছিলাম বিভিন্ন গ্রুপ সম্পর্কে তখন তাদের মাঝদার উত্তালাকি অথবা মাসদারুল আকিদা সম্পর্কে আলোচনা করেছি আপনাদের খেয়াল আছে যে বিভিন্ন দৃষ্টিভঙ্গির আকিদা এবং তাদের যে সমস্ত আছে তাদের যে সমস্ত সোর্স আছে সেই আমরা আলোচনা করেছি এখানে আহ সুন্দর জামাতের শুধুমাত্র সোর্স আলোচনা করা হচ্ছে আকিদার দিক থেকে এক নম্বর হচ্ছে ভুল্লা কিতাব উল্লাহ আল্লাহ কিতাব দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে রসুল্লাহ সাল্লা সূন্য তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে বিষয়ের উপর ইজমা বা ঐক্যমত্যে পৌঁছেছেন এই বিষয়গুলো এই তিনটি বিষয় হচ্ছে আকিদার মূলত মূল উৎস এই তিনটি বিষয় মূল উৎস এখন আমি দুইটি পয়েন্টে আলোচনা করবো এক নম্বর পয়েন্টে যেটা আলোচনা বলেছেন যে রাশিটা হলো রসুল উল্লাহ সাল্লাহামের সহি শূন্যত কথা আলোচনা করেছেন কারণ হচ্ছে রসুলের ক্ষেত্রে আপনারা জানেন রসুল কত ভাগে বাঘা হয়ে গেছে তিনটি ভাগে বাঘা হয়ে গেছে একটা হচ্ছে মানে একেবারে কমপ্লিট প্রত্যাখ্যাত গ্রহণযোগ্য নয় আরেকটা হচ্ছে গাইফ যেটা দুর্বল আরেকটা হচ্ছে শাহি বুঝে আসছে কিনা বা মকবুল রাসুল্লাহ সাল্লা হাদিস গুলো এভাবে পার্থক্য কারণ হয়েছে হাদিসের মধ্যে শতাব্দীর সময় থেকে আরম্ভ করে হাদিসের মধ্যে বড় ধরনের মিথ্যাচার হাদিসের মধ্যে শুরু হয়েছে একজন লোক নিজেদের স্বার্থে অথবা দলীয় স্বার্থে অথবা কোনো না কোনো কারণে হাদিসের মধ্যে নূতন করে হাদিসকে সংকলন করা শুরু করেছে হাদিসের মধ্যে বানামট করা শুরু করেছে জালিয়াতি শুরু করেছে এবং নূতন করে হাদিস তৈরি করা শুরু করেছে এই কারণে আছে সেগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে সলি হাদিস ছাড়া সুল্লাহ দুর্বল হাদিস দলিল হতে পারে না এখানে একটা প্রশ্ন আসতে পারে যে দুর্বল হাদিস দলিল দিতে অসুবিধা কোথায় এখানে এই জিনিসটি জানতে হবে যে হাদিসটাকে দুর্বল করা হচ্ছে সেই হাদিসকে দুর্বল করার এই নিশ্চয়ই একটা কারণ আছে ঠিক না সে কারণটা হচ্ছে মূলত ওই হাদিসের সমাজের মধ্যে এমন বর্ণনাকারী আছে যে বর্ণনাকারীর বর্ণনার ক্ষেত্রে সন্দেহ রয়েছে বর্ণাকারী বর্ণনা ক্ষেত্রে কি হয়েছে সন্দেহ রয়েছে কথাটা বুঝে আসছে কিনা অথবা বর্ণনাকারীর যে বিষয়টি বর্ণনা করেছে ওই বর্ণিত বিষয়ের মধ্যে এমন সন্দেহ রয়েছে যে সন্দেহের কারণে এই হাদিসটা গ্রহণ করা যেতে পারে না হাদিস দুটি কারণের মানে মতনের দিক থেকে দুর্বল হতে পারে সমাজের দিক থেকে কি হতে পারে দুর্বল হতে পারে তো এই দুটি কারণের মধ্যে যদি হাদিস দুর্বল হয়ে যায় আল্লাহ রাসুল সাল্লাহ ইসলামের দিকে কোনো সন্দেহজনক কথা আল্লাহ রাসুল সাল্লা ইসলামের দিকে সম্পর্কিত করা রিজেক্ট করা এটা কি জায়জ হবে কিনা ইচ্ছা হবে হ্যাঁ আপনারা কি মনে করেন যেখানে আমার সন্দেহ রয়েছে যেখানে আমি এই সন্দেহে প্রতিটা হচ্ছি যে এ কথা আল্লাহ রাসুল সাল্লাসলাম বলেছেন কিনা এটা নয় বরং এই কথাটা সুখী কিনা এখানে আমি মধ্যে আছি যেহেতু এর বর্ণাকারী রয়েছে দুর্বল এবং এর বর্ণনাকারীর মধ্যে এমন ব্যক্তি রয়েছে যার বক্তব্যে সন্দেহ আছে যে বক্তব্য সে নিজেও যুগ তৈরি করে দিতে পারে এ বক্তব্য মিথ্যা হতে পারে এই সন্দেহ রয়েছে যদি কোনো ব্যক্তি এই সন্দেহ পোষণ করে থাকে তাহলে তার জন্য কোন অবস্থায় জাহাজ নেই আল্লাহ রসুল সাল্লাহ আল্লী সাল্লামের দিকে কোন হাদিসকে সম্পর্কিত করবে বলবে যে এটা আল্লাহ রসুল বলেছেন সুতরাং এই জন্য মূলত দুর্বল হানিজ গ্রহণযোগ্য নয় এই জন্য দুর্বল যাব। গ্রহণযোগ্য আমাদের অভাব থাকলে আমার যদি অভাব থাকে তখন আমি ভিক্ষা করবো আমি যদি অভাব নেই আমার ভিক্ষা করছি কি জন্য কি কারণে আমি করতেছি তাহলে বুঝতে হবে যে আমার এই ভিক্ষাবৃত্তিটা সবচেয়ে নোংামি কারণ আমরা সুইস অবস্থানে সইয়া আসছে যদি অভাব থাকতো তাহলে আমরা বলতাম যে হ্যাঁ সহিবল হাদিস গ্রহণ করবো এই জন্য আমাদের আল্লাহ রাসুদ সাল্লাহ ইসলামের সহি ক্রেয়াসের উপরে বেই হাদিসকে প্রাধান্য দিতেন ক্রেয়াসের উপরে বেদ হাদিস প্রাধান্য দিতেন কেন তিনি মনে করতেন যে আমার ক্রেয়াস আমি যে ক্রেয়াসটা করেছি যে আন্দাজটা করেছি এই আন্দাজটা হতে পারে যে হাদিসটা দুর্বল সমাবে এসেছে যদি কোনো কারণে হাদিসটা সই হয় এই ইস্তেহাত দুর্বল হাদিস দিয়ে ক্লাসের স্থানটাকে পূরণ করতেন ক্লাসের স্থানকে কিরিক্ষণ করতেন দুর্বল হাদিস দিয়ে পূরণ করতেন যেহেতু সেখানে ক্লাস করা কোনো উপায় নেই সেখানে কোনো হাদিস নেই কিন্তু যেখানে হাদিস পাওয়া যেত সেখানে কখনো হাদিসের বিপক্ষে সহি হাদিসের বিপক্ষে কোন অবস্থাতেই কোন দুর্বল হাদিসকে দলিল হিসেবে গ্রহণ করেছেন সেটা কোন ইমাম থেকে আসেনি না ইমাম রহমতুল্লা থেকে এসেছে না ইমাম শাফিল রহমদুল্লা থেকে এসেছে না ইমাম মারিক রহমদুল্লাহ আলা থেকে এসেছে না ইমাম আহমেদ উম আহম্ম রহমতুল্লাহ আলহ থেকে এসেছে কোন ইমাম থেকে এটি প্রমাণিত হয়নি যে কোন দুর্বল হাদিসকে সহি হাদিস পাওয়ার পরে সেটাকে কি করে স্টাব্বলিশ করার জন্য বা দুর্বল হাদিসের উপর ভিত্তি করে কোন হুকুম দিয়েছে এটা প্রমাণিত হয়নি যেটি প্রমাণিত হয়েছে সেটি হচ্ছে কোনো দুর্বল হাদিস যদি তাদের সামনে আসে সে দুর্বল হানিস দুর্বল হওয়ার কারণে সেটাকে প্রত্যাখ্যান করেছে সহি আদিসটাকে তারা কি করেছেন গ্রহণ করেছেন এটাই প্রমাণিত হয় যে সহি আদিসটা এই নির্ভরযোগ্য দুর্বল হাদিস গ্রহণযোগ্য নয় এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা আলোচনা করবো এই পয়েন্টের মধ্যে শহীদ সুন্লাহের কথা বলেছেন সহি হাদিসের কথা বলেন নাই তবে সুন্না তুলহী সাল্লাহ আলী ওসালামার সাহি রসুল্লাহ সালাম শহীদ সুনার কথা বলেছেন তারা শহীদ হাদিসের কথা বলেন নাই এজন্য হাদিসের কথা উল্লেখ করেন নাই যে হাদিস এবং সূন্য এদের মধ্যে একটা মানে সূন্যটা ব্যাপক কি করে ব্যাপক অর্থ দিয়ে থাকে শূন্যটা ব্যাপক অর্থ দিয়ে থাকে শূন্যার মাধ্যমে আমরা রাসুল্লাহ সাল্লাহ ইসলামের জীবনের প্রত্যেকটি অংশ মধ্যে পাবো যদি রাসুলুল্লাহ সাল্লা হয়ে যায় অথবা রসুল উল্লাহ সাল কোনো হয়ে যায় শহীদ সমাজের মাধ্যমে সেটাও আকৃতার ক্ষেত্রে গণী হবে সেটা আকৃতার ক্ষেত্রে কি হবে দলিল হিসেবে বিবেচিত হবে আকিদার ক্ষেত্রে আরেকটি বিষয় আলোচন করে জামাতের কাছে দলিল সেটি হচ্ছে যদি খবরে ওয়াহেদ হয় আর সেটা যদি সহি হয় এটাও আলোচনা করে জামা দলিল হিসেবে গ্রহণ করেছেন এই বিষয় নিয়ে ওলামা ইকালের হয়েছে মতান করেছে এই বিষয়টি এই জন্য দৃষ্টি আকর্ষণ করলাম যে একজন লোক এ কারণে আকিদার মৌলিক বিষয়ের মধ্যে বড় ধরে বিভ্রান্তির মধ্যে আছে তারা মনে করে থাকেন যে আকিদার জন্য শর্ত হচ্ছে হয়তো কোরআনে আয়াত হতে হবে অথবা কি হতে হবে মতামতে হানিস হতে হবে সাহিদিকে আকিটা পোষণ করতে বলেছেন অথবা আকিতার এই বিষয় রাসুল উল্লাহ সাল্লা ইসলাম বলেছেন যদি এমনকি প্রমাণিত হয় শহীদ আদিসের মাধ্যমে সেটা যদি খবর ওয়াহেদ হয় সারা আকিদার ক্ষেত্রে আলু সুনাম মাছাকে দলিল হিসেবে গ্রহণ ইসমার কথা আলোচনা করেছেন কেন কারণ সল্ফ সালিহীন আর যারা শুন সল্ফ সাহাবিনা যদি কোন বিষয়ের ইজমা হয়ে যায় কোন বিষয় ঐক্যমত্যে পৌঁছে যায় উন্মতি আমার উন্মত কখনো বিভ্রান্তির উপর কি হবে না ঐক্যমত্য পৌঁছবে না যদি আমার উন্মতের সমস্ত লোকেরা একমত হয়ে যায় উন্মতের সমস্ত লোকেরা যদি একমত হয়ে যায় যে একটা বিষয়ের উপর যেটি ইসলামের মধ্যে অনুমোদন রয়েছে আর কোরআন এবং সেই ইজমার মাধ্যমে আকিদা কিভাবে সাব্যস্ত হবে এবং সলফেস আলহিম সে ইজমা মাধ্যমে আকিদা নিয়েছেন তবে এটি কেবলমাত্র সলফেস আলহিম বলতে আর যারা সুস্বাস্থ্য সাহাবিদের বিষয় গিয়ে আলোচনা করা হয়েছে কারণ সাহাবিদের পরবর্তী সময়ে মানে তাবিজের যুগ থেকে করে ফেতনা শুরু হয়ে গেছে তখনকার সময় এই যে সমস্ত ইজমা হয়েছে বিভিন্ন এবং তাবি তাবিনা বিভিন্ন ক্ষেত্রে বিভক্ত হয়েছে এবং দ্বিধা বিভক্ত হওয়ার কারণে সেখানে অনেক ধরনের প্রেক্ষাপট তৈরি হয়েছে অনেক ধরনের দৃষ্টিভঙ্গি সেখানে তৈরি হয়েছে এই জন্য মূলত সালফেস আলিহীনের ইজমা যেটা হয়েছে সেটাই গ্রহণযোগ্য তাহলে আমরা আমাদের প্রথম যে মূলনীতির কথা আলোচনা করলাম সেটা হচ্ছে আমাদেরকে প্রথমে যে মূলনীতির অনুষ্ঠান করতে হবে সেটা হচ্ছে উৎস আমাদেরকে তিনটি জিনিস জানতে হবে একটা হচ্ছে কিতাব উল্লাহ আঠারোশো শূন্য আরেকটা হচ্ছে ইজমা ইজমা সালাহির ইজমা দ্বিতীয় নম্বর যে মূলনীতি বা দ্বিতীয় নম্বর যে আমরা আলোচনা করব। সেটি মূলত প্রথম যে মূলনীতির কথা আলোচনা প্রথম যে উৎসের কথা আলোচনা করা হয়েছে সেটা আর একটা বলতেছেন এই মূলনীতি হচ্ছে যা রাসুল্লাহ সাল্লাম থেকে যত সুন্নাদ সহি সনদে সাব্যস্ত হয়েছে সবগুলো এবং আমল করা যেগুলো খবর ওয়াহেদ হয় খবর ওয়াহেদটা কেবল আপনারা জানেন তো কে আমাকে বলতে পারবে এর থেকে মাসা থেকে একজন বর্ণাকারী থেকে বর্ণা যাবে না ঠিক না. হাদিসের তিন যুগে মধ্যে যে করে এক যুগে যদি বর্ণাকারী একজন হয়ে যায় তাহলে সেটা খবরে হবে বুঝে আসছে কথা বলেছেন বল আমায় একেবারে ওই মানে বই গুলো মুখস্থ রাখতে হবে মাথার মধ্যে যত পরিবার আছে এই জন্য এই তিন যুগের মধ্যে মানে এই তিন যুগের যে করে এক যুগে যদি একজন মরণাকারী পৌঁছে যায় তাহলে এটা খবর হয়ে যাবে যদিও কোন যুগে এক লক্ষ মরণাকারী হয়েছে কোন এক যুগে এক হাজার কিন্তু এক যুগে এসে একজন মরণাকারী হয়ে গেলে তাহলে এটা খবরে হয়ে যাবে এটা যাবে খবর ওয়াহেদ হয়ে যাবে আর এই খবর ওয়াহেদকে মূলত ওলামাই কালামের মধ্যে একদম ওলামায় কালাম মনে করেছেন যে খবর ওয়াহেদ যদি হয়ে থাকে তাহলে এটা এহতেমাল থেকে যায় সন্দেহ থেকে যায় যে এটি আকিদার ক্ষেত্রে কিভাবে আমরা গ্রহণ মানে আকিরা হচ্ছে আমাদের এমন মৌলিক বিষয় যে বিষয়টি আসলে সকলের সাথে সম্পৃক্ত ঠিক না যে বিষয়ে আল্লাহ রাসুদ সাল্লাহ সাল্লাম আলোচনা করেছেন কোনো সন্দেহ নেই কোন বিষয় উজ্জ্বল করে রেখে যাননি আকিজার কোন বিষয় রসুল্লাহ সাল্লা স্পষ্ট রেখে দেননি হয়েছে। হাদিস সেই হলেই সেটা গ্রহণযোগ্য যদিও সেটা খবর ওয়াহেদ হয় কারণ খবর ওয়াহেদ হলেও যেহেতু বর্ণনাকারী এমন মানে উত্তীর্ণ হয়েছে যে মানে উত্তীর্ণ হওয়ার কারণে তার হাদিসটা গ্রহণযোগ্য হয়েছে সুতরাং তার বক্তব্যটি গ্রহণযোগ্য হবে যদিও কি হয় একজন হয় যদিও একজন হয় কেননা কোনো না কোনো যুগে একজন হয়ে যেতে পারে বর্ণনার কারণে আর এর প্রমাণ হচ্ছে একেবারে বুখারি শহীদের প্রথম হাদৃষ্টি ইমাম বুখারি অফতুল্লাই যে প্রথম করেছেন বর্ণনা করেছেন এই আদিষ্টটি বর্ণনা করতেছেন আর যারা সুসালামকে বলতেছেন বলেছেন কোথায় বলছেন কোথায় বলছেন ঠিক না কিন্তু আদেশের বর্ণনা শুধু অভিনব খত্তা ছাড়া আর কোন বর্ণনা উপর শুনেছেন তারপরে অভিভাব খত্তাব থেকে বললেন বর্ণনা করতেছেন এই হাদিসটা আল্লাহ রাসুম সাল্লাহ আসলাম তোর বর্ণনা করেছে কিন্তু অমরমুল খত্তাবটাকে বর্ণনা করেছেন শুধু একজন ইহিয়া তামিম রাহতুল্লা আলায় আর কেউ বর্ণনা এবার বুঝতে পেরেছেন তো কোনো না হাদিস বর্ণার ক্ষেত্রে একদম বর্ণাকারী হয়ে যেতে পারে কারণ বর্ণনা হয়তো এই হাদিস থেকে অন্য হাদেশ গুরুত্ব দিয়েছে যার যেদিকে গুরুত্ব এসেছে তিনি সেটাকে বর্ণনা করেছেন কোনো না কোনো দুঃখে একজন হয়ে যেতে পারে কিন্তু যেহেতু বর্ণাকারী আমার সুনির্দিষ্ট যে মান রয়েছে হাদিসের সহায়তের যে মান রয়েছে সেই মানের উত্তীর্ণ সুতরাং এই হাদিসটুকু গ্রহণযোগ্য সেটি আকায়দের ক্ষেত্রেও গ্রহণযোগ্য আমলের ক্ষেত্রে গ্রহণযোগ্য আর আকায়দ এবং আমলের ক্ষেত্রে যদি খবর ওয়াহেদকে গ্রহণ করা না হয় খবর ওয়াহেদকে যদি আকায়দ এবং আমলের ক্ষেত্রে বাতিল মনে করা হয় তাহলে কোন সন্দেহ নেই আমল এবং আকৃদার ক্ষেত্রে আমরা বড় ধরনের বিভ্রান্তির মধ্যে পড়ে যাব বড় ধরনের কি হয়ে যাবো বিভ্রান্তির মধ্যে পড়ে যাব বড় ধরনের বিভ্রান্তির মধ্যে পড়ে যাব এই কারণে মূলত দ্বিতীয় যে মূলনীতি সেটা হচ্ছে খবর ওয়াহেদ যদি শহীদ সুন্দর দ্বারা সাব্যস্ত হয়ে থাকে শহীদ আদিস দ্বারা সাব্যস্ত হয়ে থাকে তাহলে এটা ওয়াবাল আমলিক এটা অনুযায়ী আমল করাটা বাড়ে দ্বিতীয় মূলনীতি তিন নম্বর মূলনীতি হচ্ছে যে মূলনীতি রয়েছে সেই মূলনীতির এটাও আরেকটা সাব কোয়ালিটির মতো বুঝলেন এগুলোকে খুব সুন্দর করে সাজিয়েছেন এই যুগের মূলত বড় গবেষকদের মধ্যে একজন হচ্ছে নাসরিফ নাব্দুল বলতে পারবেন অনেক ভালো গবেষক এবং আকৃতার উপর তার অনেকগুলো মৌলিক এবং তিনি খুব কিতাব এই দুইটা বুঝের ক্ষেত্রে এই কিতাব এবং সুন্নাটা আপনি বুঝবেন কিভাবে এই বুঝের আপনার মার্জেন হচ্ছে উৎস হচ্ছে কিতাব এবং সুন্নাথের যে সমস্ত নস টেক্সট যে সমস্ত বর্ণনা মানে কিছু বলা নাকি কি করে স্পষ্ট করেছে এই সমস্ত বর্ণনা ওয়া ফাহমুস সালাফিস সালেহ এবং সালফে সালেহিন যা বুঝেছেন তা ওয়া মান সালালা মানহাজিহ মিনাল আইম্মা এবং সালফে সালেহিন এর এই মানহাজির উপর যে সমস্ত ইমামরা অতিক্রম করেছেন তাদের যে বুঝছিল সেই বুঝ আর কোরআন এবং হাদিসের বুঝকে এই সর্বশালী অবস্থায় মানে কন্ট্রাডিক করা যাবে না কোন অবস্থায় ব্রতিত্ব করা যাবে না মা সাবাতা হাতে মালা হাত লোক শাব্বিক যেই মানে সম্ভাবনা আছে শাব্দিক যে অর্থ আছে অর্থের উপর নির্ভর করে শাব্দিক সম্ভাবনার উপর নির্ভর করে একটা উদাহরণ দিলে খুব সহজে বুঝায় উদাহরণটা হচ্ছে উজু আয়াতের মধ্যে এর মধ্যে উজুতে এত স্পষ্ট বিষয়ে যে আল্লাহ রাখুন নিজের উজু করে দেখিয়েছেন সাহাবিদেরকে সরাসরি প্রেক্টিক্যাল দেখিয়েছেন আবার সাহাবিদের থেকে প্র্যাক্টিক্যাল নিয়েছেন তারপরে হ্যাঁ কিনা কোনো ধরনের ভিনজাইস আছে কোনো ধরনের ভিনজাইস নেই কিন্তু তারপরেও উঁজুর মশালার মধ্যে অন্তঃপক্ষে তিন শতাধিক মশালার মধ্যে একতলাপ হয়েছে পদে মশালা বললাম উজু রকম উযরতের মধ্যে পাঁচটা খিলাফ হয়েছে কয়টা খিলাফ হয়েছে কয়টা اختلاف হয়েছে পাঁচটা اختلاف হয়েছে আপনি কি মান করতেছেন তাহলে বুঝা হলো যে এত ওয়াজহ বিষয় হওয়ার পরেও اختلاف করেছে ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাহ ফাগসিলু উজুহায়কুম ওয়া আইদিয়কুম আল্লা বলবেন যে না ইলাল মারাফে শুধু করে দিলেন এই জন্য ক্লিয়ার করলেন ইলাল মারাফে পর্যন্ত হাত করবে ইলাল মারাফা তারপর তোমরা তোমাদের মাথা হামসে করবে তোমাদের মাথা মাসে করবে কতটুকু দাঁড় বলে মাথা কটা বলতেছেন তোমরা তোমাদের মাথা করবে ও আর জুলা কুম এখন এখানে আসে একটা বিশাল প্যাস এটা কি আপনার দেখতেছেন হর মেজ তাহলে বিরুহ সিকুমের পরে হওয়ার কথা শিবে ও আর জুলি আর তোমরা তোমাদের পা করো তোমরা তোমাদের মাথা মাসে করবে এবং তোমরা তোমাদের পা করবে রাফেজি এবং শিয়ারা এ বাবিরা এবং খারিজিদের একটা গ্রুপ বলছে যে ও আর জুলি কুম এখানে আয়ার দ্বারা বোঝানো হয়েছে আর তোমরা তোমাদের পা মাসে করবে তারা উযু করার সময় না পা সব সময় মাসে করে শিয়াদেরকে দেখতে পাবেন পা মাসে করতেছে এটা শুধুমাত্র সব দিক এবং আধিকারিক একটা পার্থক্য কিন্তু আজ রাসুল সাল্লাহ আগেও কোন সময় পানি পেয়েছেন উঁজু করেছেন পায়ের উপর মাসে করেছেন এ ধরনের কোনো প্রমাণ আছে কোন হাদিস আছে তিনি কোনো সময় ফার্মাসি করে শিক্ষা নিয়েছেন তিনি মুজা ছাড়া কখনো ফার্মাসি করেছেন পণ বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়নি কোনো বর্ণার মাধ্যমে সাব্যস্ত হয়নি দেখেছেন তারপরেও এই মুজাহরা শুধুমাত্র সাবধিক একটা মানে সম্ভাবনাকে সামনে রেখে সাব্বিক আবিধানিক একটা সম্ভাবনাকে সামনে রেখে শিয়া রাজি এবং এ বানু গ্রুপের একটা দল এবং খারেজিদের একটা গ্রুপ একটা বিশাল একটা গ্রুপ খারেজিদের একটা বিশাল একটা গ্রুপ এবং কি আলু সুন্দর একটা গ্রুপের বক্তব্য এটা রয়েছে আলু সুনাম একটা গ্রুপের বক্তব্য এটা রয়েছে আর ঝুলিকু এই কেরাত নিয়ে তাদের বক্তব্য রয়েছে যে বা মাসে পড়লেই যথেষ্ট হয়ে যাবে যেহেতু এখানে একটা সম্ভাবনা রয়েছে এই সম্ভাবনা সাহাবিদে আমার কাজ দেওয়া যাবে বাদ দেওয়া যাবে না এই কথাটাই তৃতীয় নম্বর পয়েন্টের মধ্যে বলেছে পুরাণ এবং শূন্য বুঝতে হলে শুধুমাত্র যে সম্ভাবনা আছে শুধুমাত্র মানে শুধুমাত্র হবে কিনা বোঝা হবে না ওরা ইহরা মিনহা এ আয়তের মধ্যে সুরান্ন মধ্যে আল্লাহ সবাই তারা করছেন ওরা ইউ দিন আছি না আর নারীরা তাদের সৌন্দর্যের বই প্রকাশ ঘটাবে না সৌন্দর্য কাকে বলা হয় বড় ধরনের আসলে এখতলাভের কারণ ছিল না সৌন্দর্য বলা হয় তাকে যার মাধ্যমে মানুষ শরীরের মধ্যে কি করে সৌন্দর্য করে সেটা কাপড় চেপড় বা ইত্যাদি ওখানে কথা বলা হচ্ছে বুঝে আসছে কিনা এগুলো তারা বলা হচ্ছে কিন্তু একদম বলতেছে তারা তাদের মানে সৌন্দর্য সৌন্দর্য বলতে যে সমস্ত অঙ্গ অঙ্গের মাধ্যমে সৌন্দর্যের গ্রহ প্রকাশ ঘটায় সে অঙ্গকে বুঝানো হয়েছে এই জন্য তারা বলছে যে ইল্লা আজাহারিন হ্যাঁ এর দ্বারা মুখ এবং হাতকে ফোলা রাখতে পারবে আর মাকে কিছু ভোলা রাখতে পারবে না এটা একটা সাব্বিক সম্ভাবনা ছাড়া আর কিছুই না এই সম্ভাবনার উপর নির্ভর করে আল্লাহিক সুন্না কিতাব এবং সুন্না বুঝার ক্ষেত্রে আমাদের যে মূলনীতি অনুসরণ করতে হবে বা যেই মার্জেন আমাদের হবে আমরা যেদিকে প্রত্যাবর্তিত হব। যেটা আমাদের উৎস হবে সেটা হচ্ছে কোরআন এবং হাদিসের যে নসগুলো মানে কোরআন এবং হাদিসের যে অস্পষ্ট বর্ণাকে স্পষ্ট করে দিয়েছে প্রথমে সেদিকে এই দিনের মুস্তাকিম আর সিরাতুল মুস্তাকিম কে আমদ পর্যন্ত আমরা বুঝতাম না যদি সিরাতুল মুস্তাকিমের পড়েছি আল্লাহুল্লাহিন পরবর্তীতে না দিতেন ঠিক তাহলে সবাই মুস্তাকিমের কথা এখনো তারপরেও সিরাতুল মুস্তাকিমের দাবি কিন্তু সবাই করে যাচ্ছে করতেছে কিনা সবাই মনে করেন যে আমরা সিরাতুল মুস্তাকিমের উপর আছি আবহ কি মুস্তাকিমের উপর আমরা আছি কিনা সেটা পরের কথা এটার প্রমাণ হচ্ছে একটাই সেটা হল যে আল্লাহ আব্দুল আলম বর্ণনা করেছেন সুতরাং কোরআন সুন্লার মধ্যে যদি বর্ণনা এসে তাহলে তো স্পষ্ট হয়ে গেল তাহলে আর কোনো কিছু দরকার নেই কিন্তু কোরআন শূন্যার মধ্যে বর্ণনা আসলে তাহলে আমাদেরকে যেতে হবে কোথায় কি বুঝছেন সলফে কি বুঝেছেন এই জন্য আবদাসল্লাহ তখনভিজি রহমতুল্লাহ একটি হারিস বর্ণনা করেছেন একসাথে আদায় করেছেন এটাকে বর্ণনা করেছেন আব্দুল আব্বাস নিজে বর্ণনা করেছেন এই আদিশটা সমাজের দিক থেকে সহিদিশিক থেকে একবারে বিশুদ্ধ বিশুদ্ধ সমাজে বর্ণিত আদিষের মধ্যে একটি কিন্তু এই বুঝতে হবে এই হারিস আল্লাহ রাসুল সাল্লাহামের অন্য দিয়ে বুঝতে হবে এবং আল্লাহ রাসুল সাল্লা সাহরুখের বুঝতে হবে একদম আপনার চেয়ে আরো বেশি গরিব হয়ে গেছে বুঝলেন না তো এই গরিব যারা আছে এরা বলতেছে যে নামাজ জোহর এবং আসরের নামাজ একসাথে মানে বসে বসে গল্প করবে জোহরের সময় আসরের একসাথে গড়ে ফেলবে আর এসার সময় মাগরি পড়বে কখনো এসার সময় মাগরি পড়বে জবারের সময় আসল পড়বে সব সময় যেহেতু এই হাদিস দা বুঝে দেয় এই হাদিস আপনাকে বুঝে দেয় বুঝে যায় না কি বলছে সবাই যেহেতু আছেন কিন্তু এই হাদিস বর্ণনা করে আপনি ত্রিভিজি রহমতুল্লাহ এর এই কথা দিয়েছেন টিকা নিয়ে দিয়েছেন বলছেন যে এই হাদিস অনুযায়ী দুনিয়ার কোনো আলেম আমল করে নাই স্বল্প সালিমের মধ্যে কেউ আমল করবেহমাতুল্লাহ করে দিয়েছেন কারণ হচ্ছে আল্লাহ রাসুল সালের এই হাজি মানে প্রেক্ষাপট ই আব্দাস তুলে ধরেন নাই বুঝে আসছে কিনা এই হাজি প্রেক্ষাপট কি ছিল কি কারণে জম করেছেন ইব্রা আব্দ সহমুল্লাহ সেই প্রেক্ষাপট এই হাজি মধ্যে নাই করোনা কোন প্রেক্ষাপট থাকার কারণে মূলত আল্লাহ রাসুল জমা করেছেন করোনা কোন প্রেক্ষাপট থাকার কারণে আল্লাহ রাসুল সালসালাম জমা করেছেন ইব্র আব্দ সহ্লা তালামু সেই প্রেক্ষাপটটুকু তুলে ধরেন নাই এই জন্য মানে বিষয়টা স্পষ্ট হয়ে গেছে এই কারণে মধ্যে এখন পরবর্তী সময় একদল আসে হাদিস যদি পেয়ে যাই হাদিস পেয়ে গেলেই আমল শুরু করে দিব ব্যাপার তেমন কিনা হ্যাঁ না বলুন এই জন্য খেয়াল রাখতে হবে হাদিস সহি হলেও সেটি আমল নয় আমরা হয়তো আরিসের কোন আলোচনার মধ্যে আরো বিস্তারিত আলোচনা করবো যেহেতু এটা আজকের আলোচনা হারিসের আলোচনা রাকিদার আলোচনা নেই আমরা এখানে আর আলোচনা করতে চাই না চার নম্বর পয়েন্টে আলোচনা করে আজকের আলোচনা শেষ করবো আমার একটু জরুরি যেতে হবে নম্বর হচ্ছে উসুর উদ্দিন قد بينها النبي صلى الله عليه وسلم تن نمبر যেইmultline হচ্ছে উশুর দিলি কুল্লিহি قد بينها النبي صلى الله عليه وسلم وليس لاحد ان يحدث شيئا زاعما انه من الدين دین যতগুলো উসুল আছে কেউ সাথে উসুল কই নিয়েছে কেউ ও উসুল সবগুলো সবগুলো কারো জন্য সামান্য কিছুর মধ্যে নতুন ভাবে সংযোজন করবে যা এই ধারণা করে আন্না দিন যে দিনের অংশ কারোর এটা নেই এই কাজটুকু দিনের অংশ অথবা করে থাকে তাহলে বিষয় সেই মৌলিক বিষয় কোন বিষয়ে রাসুল উল্লাহাল্লাম সেরে গেছেন এমনটি হয় এমনটি নাই। সুতরাং দিনের মৌলিক বিষয় অথচ রাসুল্লাহ সাল্লাহাম বলা রায় নাই এই যুগের আলেমরা করে করবে এমনটা হতে পারে কিনা হ্যাঁ এমন কোন বিষয় হতে পারে না এমন কোন বিষয় কখনো হতে পারে না যদি কেউ বলে থাকেন তাহলে তিনি আসলে আল্লাহ রাসুলসাল্লা প্রবাদ দিয়েছেন আল্লাহ রাসুল সাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করছেন দিনের মৌলিক যতগুলো বিষয় আছে সবগুলো বিষয় স্পষ্ট করে বর্ণনা করে দিয়ে গেছেন হা যা মহাম্মদ আজকে আমরা একটু সন্তুক্ত করলাম আমাকে একটু জরুরি আর একটা কাজ যেতে দিব প্রশ্নোত্তর দিবে ওই জন্য সারাব বলতে মূলত শুধুমাত্র প্রথম যুগের সে সাহাবিদেরকে বোঝানো হতো প্রথম যুগে যতগুলো সুন্দর কিতাব রয়েছে সবগুলোকে সারাব বলতে সাহাবিদেরকে বোঝানো হয় বুঝে কিন্তু পরবর্তী সময়ে যতগুলো এবং আবিদার কিতাব লেখা হয়েছে সেখানে সালাব বলতে সাহাবিদ আবেদ এবং তাবিদ আবিদিনকে বোঝানো হয়েছে কিন্তু আমরা বলেছি যে সাহাবিদের বিষয়টি একেবারে নিঃকুলিশহতু সাহাবিদের ব্যাপারে আলাদ্লা সাক্ষ্য দিয়েছেন এবং সাহাবিরা যে মানে ফেতনার আগে সাহাবিদের যে সময় অবস্থান ছিল সে অবস্থানটুকু দিনের ব্যাপারে পরিপূর্ণ স্পষ্ট অবস্থান ছিল কিন্তু তাবিদীর সময় এসে মানে তাবিরা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে তাবিরা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন বিভিন্ন এবং সেই সময় মূলত অনেক রকমের কারণে তাবি এবং তবে পরবর্তী সময়ে যতগুলো কিতাব সংগঠিত হয়েছে সেগুলোতে তাবি এবং তাবে তাবিনকে করা হয়েছে কিন্তু প্রথম যুগে সুন্না এরপর যতগুলো কিতাব লেখা হয়েছে সবগুলোতে শরাব বলতে মূলত বোঝানো হয়েছে এবং প্রথমত সাহাবিদেরকে ই বোঝানো হয় থাকে এবং সাহাবিদের সাথে মানে তাবি এবং তবে অন্তর্ভুক্ত হয়ে থাকেন কোরআনে উল্লেখ করা হয়েছে আমাদের পরিচয় মুসলিম আমাদের পরিচয় আহ্নাল জামাত কিভাবে না আমাদের পরিচয় আমরা বলি নাই মানে এটা আমাদের পরিচয় বলা হয় নাই যে আমাদের পরিচয় আলুসুন্নত জামাত না কোরআনে কারিমের মধ্যে যেভাবে পরিচয় দিয়েছে মুসলিম সেটা দিকে বলেছে কোরআনে কারিমে এই উন্নয়তেই পরিচয় দেওয়া হয়েছে এই উম্মটা হচ্ছে উম্মুয়েস্মা কুমন মুসলিমিন তিনি তোমাদেরকে নামকরণ করেছেন মুসলমান এটা ঠিক আছে কিন্তু আর জামাত এদেরকে মারা যেতে পারে এই যদি তারা সুনাত এবং জামাতের অনুসরণ করে থাকে আর এটি এই নামটুকু এসেছে তখন যখন বেদায়াত প্রকট হয়ে গিয়েছে বেতার বেদাতে যারা আছে বেদায়তের অনুসারী যারা আছে তাদের থেকে সুনার অনুসারীদেরকে ডিস্টি করার জন্য তাদের থেকে সুনাম ব্যবসায়ীকে মূলত বিশেষভাবে পার্থক্য করার জন্য মূলত এই নামটুকু দেওয়া হয়েছে এই নামটুকু তাদের প্রশংসার জন্য নয় অথবা তাদের পরিচয় তুলে দেওয়ার জন্য নয় মূলত মানুষের বা মুসলমানদের পরিচয় একক পরিচয় হচ্ছে মুসলমানদের একক পরিচয় মুসলমানরা মুসলিম এটা হচ্ছে একক পরিচয় তবে যার ক্ষেত্রে যখন বড় ধরনের বিভ্রান্তী মুসলমানদের মধ্যে প্রকট হয়ে গিয়েছে যেমন এখন আপনি মনে করেন এমন দেশে গেলেন যেমন আমি সফর করে এসেছি কয়েকদিন আগে লেবাননে এমন লেবানন সম্পর্কে আমার একটা আইডিয়া ছিল ধারণা ছিল আরব দেশ মুসলমানদের দেশ এবং যেখানে ইমাম আব্দুর রহমান বলা হতো একটা মাঝহের অধিকারী ছিলেন একটা বড় মাঝহাব ছিল আউজাই মাজাব ইমাম আউজাই রহমতুল্লাহ আব্দুর রহমান আউজাই বাড়ি হচ্ছে ভূমুদ্ধ সাগর ওনার বাড়িতে গিয়ে ওখানে গিয়েছি তো এই সেখানে ইমাম আউজাই রহমতুল্লাহ যেখানে এসেছেন এবং বড় বড় ইমামরা যেখানে এসেছেন মানে ওর আশেপাশে দেওয়া সম্ভব না শিয়ারা শিয়াদের অঞ্চল দখল করে নিয়ে গেছে খ্রিস্টানরা খ্রিস্টানদের অঞ্চল দখল করে নিয়ে পুরো অঞ্চলটা খ্রিস্টানরা ব্যাপকভাবে দখল করে নিয়ে গেছে মানে পনেরো দিন ছিলাম ভৈরু শহরে এক হত্যা করবে তোমাদের সময় ইসলাম গ্রহণ করেছে কিভাবে মুসলমানদের মানে শেষ করে দিয়েছে বেলিশ করে দিয়েছে একেবারে অস্তিত্ব বেদিস করে দিয়েছে তারপরে মানে খ্রিস্টানদের এলাকা যখন আমরা ঢুকতাম শিয়াদের এলাকা যখন আমরা ঢুকতাম তখন মনে শিয়া আমাদের হত্যা করবে তাদের চোখের চোখের অবস্থা দেখলে আর টাকানো দেখলে মানে আমরা বৃহবল হয়ে খুব তাড়াতাড়ি নিজেদেরকে রক্ষা করে মানে বেরিয়ে আসতাম মানে রাস্তায় পর্যন্ত চলা ছিল ভয়ঙ্কর অবস্থা মানে শিয়ারা এত মানে এত অ্যাগ্রেসিভ এত ভয়ঙ্কর তো শিয়াদের অ্যাগ্রেসিভ অবস্থায় সেখানে যতগুলো অক্ফ আছে সবগুলো অক্সের মধ্যে দেখা আছে ওয়াকফুল না সুলতান আব্দুল মহিন তিনি যতগুলো লেখা আছে সুন্দর মানে এই জন্য মূলত লেখার মানে এই ধরনের বেধাতিরা প্রকট যায় বেধাতি থেকে সুন্দরকে সুন্দর ঐশ্বদেরকে ডিস্টিংগুইজ করার জন্য আলোচনা জামাতের সবজি ব্যবহার করা হয়েছে অন্য কোন অর্থ নয় আচ্ছা ও এটা অনেক দীর্ঘ আলোচনা একবার প্রশ্ন করেছেন দান ও সৎকার মধ্যে পার্থক্য কি দান চার প্রকার বুঝলাম সাদকা যেটা মানুষ মানে নিজের ইচ্ছায় होते दान के सुर क् बोला कचिजा बला कहला बला दान रही है यह दान मध्य अनेक दीर्घ आलोचना रही दान সংক্ষিপ্ত পার্থক্য অনেক কথা রয়েছে এর মধ্যে তবে সরকারকে সত্তা হিসেবে নামকরণ করা হয়েছে হামিদুল নাজার তোলা বলেছেন মানে ইমানই কারণ সৎকার মাধ্যমে তার ইমানের পরিচয়টা বহন করে ইমানের পরিচয় একজন ব্যক্তি যখন স্বেচ্ছায় মন থেকে একজন ব্যক্তি দান করে আল্লাহ সন্তোষের জন্য তাহলে তার একটা পরিচয় বহন করে থাকে এই জন্য সরকারি আর সরকার মানুষের বিপদ আপনার মুসিবত কে দূর করে সুতরাং সরকার খুবই গুরুত্বপূর্ণ এরপরে শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা বলে সম্বোধন করা যাবে কি না না না কিছু নয় তবে আব্বা আম্মা বড় এই রেওয়াজ ইসলামী শরীরত দেয়নি কিন্তু এটা বলা যায় জন মুরব্বীদেরকে মানে বাবা ডাকা যায় দেখেন একটা বাবা কেমন আছেন অথবা মা কেমন আছেন এটা বলা যায় রয়েছে এটা মানে এটা হলো মৌলিকর্থের রূপকর্থে কিন্তু নিজের বাপ মা হিসেবে সাব্যস্ত করার অধিকার নেই যেহেতু বাপ মা শুধু সুনির্দিষ্ট তাদের হক যেটা রয়েছে সেটাও সুনির্দিষ্ট হাসান ও গরিব হাদিসের সংজ্ঞা কি গরিব হাদিস হচ্ছে আহ গরিব মানে ফদম প্লাক বলা এটাকে গরিব হলে ফর্দে মতলাক ওই হাদিস যে হাদিস মানে সব যুগেই তিন যুগের সব যুগেই একজন বর্ণাকারী বর্ণনা করেছেন এটাকে গরিব হাদিস বলা হয়ে থাকে এটাকে গরিব হাদিস বলা হয়ে থাকে আর হাসান হচ্ছে যে হাদিসের বর্ণাকারীর মধ্যে দুর্বল বর্ণাকারী রয়েছে কিন্তু একাধিক সূত্রে বর্ণনা বর্ণনা আসার কারণে একাধিক সূত্রে বর্ণনা আসার কারণে এবং ওই যে দুর্বলতা রয়েছে এই দুর্বলতা তার কি হয়েছে কেটে গেছে দুর্বলতা কেটে গিয়েছে এটাকে হাসান হাদিস বলা হয় থাকে হাসান হাদিসের বিরুদ্ধে কি গরিব হাদিসের উপর আমল করা না গরিব হাদিস যেটা একটা সহিদেশ খেয়াল রাখতে হবে গরিব হাদিস হচ্ছে সহিদ এখানে প্রকার না চশমা খুলতে হবে ষোলো লেখা ইলিয়াসি তাবলিগের অনুসারীরা আমাদের উদ্দেশ্য করে বলে যে আপনাদের দাওয়াতের কোন আউটফুট নাই কিন্তু আমাদের দাওয়াতে ব্যাপক আউটফুট আছে আমাদের কারণে অনেকেই নামাজি হচ্ছে অনেকেই যাচ্ছে যদি বলা যে আপনার ভুল দাওয়াত দিচ্ছেন তখন তারা বলেন তাতে কি হয়েছে আমাদের কারণে ইসলামের দিকে আসছেন মূলত আল্লাহ কি চান মানে শুধুমাত্র আউটফুটের উপর নির্ভর করে দাওয়া চলে না যদি তাই হতো তাহলে নবী দাওয়াতের দিকে তাকান নিহারে ইসাতলাম নয়শো পঞ্চাশ বছর তার সমাজের মধ্যে দাওয়াতি কাজ করেছেন মুজাহিদ মেজামর রহমতুল্লাহ বর্ণনা করে মাত্র চল্লিশ জন ইসলাম গ্রহণ করেছে একজন নবী মাত্র জন ইসলাম গ্রহণ করেছে। ইসলাম সত্যিকার অর্থে একজন তিনি মতাকিম হয়ে থাকে তুমি উন্মা হবেন আল্লাহ হবে তারা করেনি কেমন মধ্যে কেন ইব্রাহিমকে বলেছেন আল্লাহ ইব্রাহিম ইসলাম একজন পারে কিন্তু ইসলামের উপর প্রতিষ্ঠিত না হয় থাকে। ইমান এবং আখলাক যদি ঠিক না থাকে তাহলে আজকে আমরা যে মুসলমানরা আছি এদের কোথায় যা রাসম সাল ইসলামের মধ্যে আব্দুল্লাহ বলেছেন ইন্না কুমদুসাগুসাহ তোমরা তখন হয়ে যাবে ফেনার মতো কেগুসাহ বন্যার ফেনার মতো বন্যার ফেনা যেমন আসার পরে আমি বিশাল দিয়ে থাকে পরীক্ষা আমরা আমাদের সামনে আসতেছি কিন্তু আমরা তো পরীক্ষায় আসলে উত্তীর্ণ হচ্ছি নাকি কি হচ্ছি আমরা পরীক্ষা আমরা একেবারেই শেষ পর্যায়ে রয়েছি না আমার কাছে এসে লোকের ইমানের স্ট্যাটাস কি আমি বললাম যে এই যে رسول <سؤال> الله صلی اللہ علیہ وسلم فرماتے ہیں قلب ہی اور ذالک اعظم الا ایمان دور بھو ایمان ہے اور یہ دور بھو تار سب رسول اللہ صلی اللہ وسلم بیہقی نے روایت کرتے ہوئے સ્પષ્ટ করে বলে দিয়েছেন ওয়লাইসা من ایمان এর বাইরে এক চুরির পরিমাণ ایمانও আমরা তো ইমানের এমন বলবো আল্লাহ আলমিন ফাইসলা করবেন না এবং আমাদের দিন কুটির অনুযায়ী ফাইসলা হবে না ফাইসলা হবে ইমানের উপর ফয়সলা হবে আমলের উপর আমাদের দেশে হানাফি মাঝাবের আলমগঞ্জ আশারি ও মাতুরিদি আকিলা পোষণ করেন এবং বলেন যে আশারি ও মাতুরিদি আকিদার হলা হারি সুনু জামাতের আকিদা এটা কি ঠিক না প্রথম কথা হচ্ছে হানাফি বাজাবের আলমগনে আল্লাহ রাবুল আলম তাদেরকে শহীদ সমাজ এবং আহ মানে তাদেরকে যথাযথ উপযুক্ত প্রতিদান দিন তারা আসলে কি কারণে আসার এই আকিদা পোষণ করেন অথবা কি কারণে মাতুরিদি আকিদা পোষণ করেন এটাও দাঁড়ানটা আকিদার উপর বয়ান এখানে কারণ আমি বলছিলাম মাতুরিদী হচ্ছে সবচেয়ে মান মূল ব্যক্তি এবং কল্ল ইমাম মহম্মদুল সাহিদুল কল্লাভ আমরা এখানে আলোচনা করেছি এই বিষয়গুলো দীর্ঘ আলোচনা আমি করেছি আপনার যারা ছিলেন তারা হয়তো বুঝতে পেরেছেন কিনা আমি জানিনা কিন্তু এখানে দীর্ঘ আলোচনা করেছি মাহমুদুল সাহিদ আল কোল্লা ছাত্র ছিল আবসার মাতুদ্দী এবং কল্লা মোহাম্মদুল সাহিদা কোল্লা সরাসরি জাহান কোমের কাছে বলেছে যেটা জাহান জাহামি আকিদার বিশ্বাসী যেটা সম্পূর্ণ কুফুল আকিদা এবং ইমামী মহম্মুল্লার আকিদার মধ্যে সবচেয়ে বড় বৃদ্ধান্তর মতি বল্কি আমি একথা আপনাদের এখানে এখানে যারা উপস্থিত ছিলেন ক্লাসের মধ্যে আমি বলেছি এবং সেই মাত্র মনীবুল্লার আকিদার বিষয়গুলো নকল করেছে ফলে ইমামীপুর রহমতুল্লাহার আকিদার তারপরেও মানে ফেফুর আকবরের মধ্যে ইমামনীপুর মহমতুল্লার যে আকিদা এসেছে সেটা স্বচ্ছ স্পষ্ট সেখানে কোন ধরনের সূন্য আকিদায় পরিপন্থী কোন বক্তব্য নেই বক্তব্য নেই শুনলে আকিদার পরিবন্ধী কোন বক্তব্য নেই কিন্তু তারপরেও কেন আমাদের না বুঝে না জেনে মাথুরিদি আকিদে বিশ্বাস করেন আশাই আকিদে বিশ্বাস করেন অথচ মানে ইমাম আবর হাসান আশাই রহমতুল্লাহ আলেবানার মধ্যে তিনি তার আকিদা থেকে তিনি প্রত্যাবর্তন করে ফিরে চলে আসছেন আলেবানার মধ্যে তিনি স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন আর ইমামী রহমতুল্লাহ আকিদার বিষয়ে এবং আবিলাস হানাফি রহমতুল্লাহ আকিদা তাহাফিজি ছাড়া আর কিছুই না যে দেশের রাষ্ট্রীয় আইন আল্লাহ আইন অনুযায়ী আইন এর দ্বারা অধিকার আদায় আর কোন কি দ্বারস্থ হওয়া যাবে जो से मामला जा मामला कर बेपार्टी मैराम जहाज बोले যদি কোনো সুনির্দিষ্ট অধিকারের বিষয় হয়ে থাকে আর যদি সেটা মুসলিম উম্মার স্বার্থে হয়ে থাকে তাহলে এই ধরনের ক্ষেত্রে মামলা করা যায় এই জন্য যায়জ কারণ মুসলিম উম্মার বিশাল মানে যদি ক্ষতি হয়ে যায় মুসলিম উম্মা যদি এর কারণে বিপর্যস্ত হয় এবং মুসলিম উম্মাকে যদি মানে বড় ধরনের আঘাত হানা হয়ে থাকে আর শুধুমাত্র আপনি এর প্রতিবাদটুকু করতে পারলেন না এর জন্য কোনো আশ্রয় নিতে পারলেন না অথচ মানে আপনার কাছে আশ্রয় নেওয়ার একটা মাধ্যম ছিল এটা আপনার কাছে এই মাধ্যমটা খুব করা যেহেতু যে কোনো হাও এনি হাও আল্লাহ রাসুল সালামের নসরত করা আল্লাহ রাসুদ সাল্লাহ ইসলামের সাহায্য করবে আল্লাহ রাসুল্লাহাম সাহায্য না করলে তাদের ইমানের দাবি পূরণ হবে না তাদের ইমানের দাবি পূরণ হবে না সৌদি আরবের রাষ্ট্র ব্যবস্থায় প্রযুক্তি কিন্তু তারা কেন সকল মুসলিমের জন্য আমি নিযুক্ত করে না এবং খলিফার অধীনস্থ সকল দেশকে বিধানগুলো রয়েছে সবগুলো বিধান বাস্তবায়িত হয়ে থাকে সবগুলো বিধান রয়েছে কি প্রত্যেকটি এলাকায় মাহাকিমসর ইয়া রয়েছে ওরামাইকাম যোগ্যযোগ্য আলমদের দ্বারা গঠন করা হয়েছে মহাকিমস্বরইয়া শরিয়া পোক আপনি স্বাধীনভাবে নির্ভীরভাবে সরিয়া কোর্টে আপনি আপনার বিষয়গুলো তুলে ধরতে পারেন এবং সরিয়া কোর্টে যেটা ফেসলা দিবে এবং সর্বোচ্চ পর যেটা ফেসলা দিবে সেটাও সরিয়া নিয়ন্ত্রিত সৌরিয়া করতে হাই তামিজ যেটাকে বলা হয় তাকে সুপ্রিম কোর্ট যেটা এই সুপ্রিম কোর্টের প্রধান তিনি হচ্ছেন সর্বোচ্চ ঐলামা পরিষদের সৌদি আরবের কথা আলোচনা করা আমাদের নিজেরা ঠিক হওয়ার চেষ্টা করি সৌদি আরব আহমদুলিল্লাহ যতটুকু আছে ততটুকু মানে থাকাটা এটা আল্লাহ রব্বুল আলমিনের বিশেষ বিশেষ বিশেষ নামত গোটা উম্মার জন্য গোটা উম্মার জন্য অন্যথায় এর আগে আরো ধ্বংস করে যেটা আমরা কিছু করতে পারতাম না আমাদের কোন ক্ষমতা আছে নাকি আমাদের কোনো শক্তি আছে নাকি কারণ তাদের যেই সামর্থ্য শক্তি রয়েছে তাদের যে টাকা পয়সা রয়েছে এই টাকা পয়সা যদি আমাদের থাকতো আমি তো বলতেছি তাহলে আমরা মানুষদেরকে শিকার কুকুর মনে করতাম সাব্যস্ত করতাম না শিকার কুকুর হিসেবে অভাব রয়েছে সমস্যা রয়েছে সংকট রয়েছে একটা মদ্যা ব্রিজ করতে পারি না এই সমস্ত আমরা হাজার হাজার মানুষদেরকে পুকুরের মতো ব্যবহার করতেছি সুতরাং সৌদি আরবের তো এ ধরনের কোনো অভাব নেই আলহামদুলিল্লাহ আজ আপনি আল্লাহ সমানতা দিয়েছে তবে তাদের বলিস তারা আরো মুসলমানদের জন্য কাজ করতো এটা আমরা আকাঙ্ক্ষা করি এটা আকাঙ্ক্ষা করতে পারি আল্লাহ সুলের দেশে আছে এই জন্য আকাঙ্ক্ষা করতে পারি কিন্তু সেটা না করলে কিছুই করার নেই কিছুই করার নেই